অন্যায় ভাবে কোনো ব্যক্তি যদি কাউকে সেটা কি উক্ত ব্যক্তির উপর কোন প্রভাব পড়তে পারে না সেটা ওই ব্যক্তির উপরে কোনো প্রভাব পড়বে না নবী সরামকে কত কাপেরা বদছে তো এই জন্য কোনো ব্যক্তি ইনসাফের উপরে থাকলেও অনেক সময় মানুষ বদওয়াদে যেমন আপনি একটা বিচার সালিশ করছেন আপনি ন্যায় বিচারটা করছেন ন্যায় বিচার করলে একজনের না একজনের তো অসন্তুষ্ট হয়েছে যে অসন্তুষ্ট হয়েছে সে তো বদবাদিতেই পারে দিলে কোনো কাজ হবে না যদি অন্যায় ভাবে